الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أمالنا من يذله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا حول لا شرك لا ولا جد له ولا نذله ولا حد له ولا عدل له ولا نذير له ولا مثيل له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله إلى للناس بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقد قال رسول الله صلى الله عليه وسلم ما لأهد عندما يدن إلا وقد كافيناه مع صلاء باب فإِنَّ لَهُ عِندَناَا يَذَنكَافِي إِلههُ بِهَا يَوْمَ الق ماب آمَتُ بالِلههِ صَدَق اللههُ مَوْولان الظمُ وَصَدَقَررسُولهُ النَّبيُ الكَرم وَنَحْنُعَ لا جَالِكَ لَ مِنَ الشَّهذين والالشاجينَ والحَمْد للِلههِ رَبّ العالمين মুজাহ জিত র উপায়কদ মস্তি কিরদার এক সচ মে দা পেলা শাহ না বাসী স্তি আহ্বাল কিশোরী অজমে ফকদ মস্তি কের দার আল্লাহ রবুল আলমদের দরবারে লক্ষ কুটি শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে পবিত্র জুমাহের দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদাস আর তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের পাড়ার আলমরান থেকে একটি আয়াত পড়েছি এবং হুজুরপাদ সোল্লাহ আলহিউসালামের একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লাবিল্লাহ কি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা পেতে চাও নিঠ বিভূ তাহলে লহলে আমি আমিনবীর অনুকরণ করো অনুসরণ করো ইয়ুট বিভূ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি নবীর আনুগত্য করতে পারো আল্লাহ রব্দুল তোমাদের যাবতীয় গুনা খাটা মাফ দিবে আল্লাহ আল্লাহাক বলেছেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীর আনুগত্য স্বীকার কর তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো ঠিক কি না ভাই কথা বুঝছেন গেলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে যদি আল্লাহর নবীর আনুগত্য করা যায় তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন আল্লাহর এই ভালোবাসার আকর্ষণে আমাদের অন্তরেও আল্লাহর জন্য একটা ভালোবাসা সৃষ্টি হবে কারণ এস্কো মহাপদ প্রেমপীতি আর ভালোবাসার আগুন সর্বপ্রথম প্রেমাস্পদের অন্তরে জন্ম নেয় তারপরে প্রেমিকের অন্তরে জন্ম যেমন ধরুন কীট পতঙ্গ এটা হচ্ছে আগুনের প্রেমিক আগুন হচ্ছে প্রেমাসপ কীট পতঙ্গ আগুনের প্রেমিক কখন পড়েছে বলেন তো যখন মোমের আগায় আগুন ধরেছে মোমের আগায় যখন আগুন ধরেছে তো এই মোমবাতি এটা হচ্ছে প্রেমাসপদ এটার মধ্যে যখন আগুন ধরেছে তখন তার জন্য কীট পতঙ্গ পাগল হয়ে যেত তাহলে ইস্কো মহাপদ প্রেমপ্রীতি আর ভালোবাসার আগুন সর্বপ্রথম প্রেমাসপদের অন্তরে জন্ম নেয় তার প্রভাবে প্রেমিকের অন্তরেও কি জন্ম নেয় আমরা যদি নবীর আনুগত্য স্বীকার করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন তখন এই ভালোবাসার আকর্ষণে আমাদের ভিতরেও আল্লাহর জন্য একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আমার ভাইরা সিদ্দিক সিদ্দিক রিয়া তালা আনহুর আমল যদি অপর পাল্লা রাখা হয় আহ বক্কর সিদ্দিক রজি আল্লাহ তালা আনহুর নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে এও হাদিসের মধ্যে আছে সমস্ত নবীদের পরে উন্মতের মধ্যে সর্বপ্রথম দেশতে প্রবেশ করবেন হজরতিক সম্মানের অধিকারী তিনি কেন হয়েছিল। হয়েছেন এই দুইটা গুণ এই জন্য আলোচনা করব। আমরাও জাতি করে আমাদের ভিতরে এই দুইটা গুণ নিয়ে আসতে পারে তিনের ভিতরে যে দুইটা গুণ ছিল একটা ছিল আল্লাহর নবীর এর্তেবা অনুতরণ অনুসরণ দ্বিতীয় নম্বর ছিল আল্লাহর নবির মহাব্বত প্রেম জীতি আর ভালোবাসা তিনার অন্তরে সবসময় ঘর ঘুরে থাকছে বা এবং মহাব্পত এই দুই গুণের কারণে তিনি উম্মতের শ্রেষ্ঠত্ব কি নিয়ে গেছেন উম্মদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত শ্রী মাহালিমুত ইমাম আবু বীরাহahmatullahi আলাইহি শাফিঈর মাযহাব তিনি লিখেছেন আউয়ালু মান আসলামা মিনাল রিজাল আবু বকর ওয়া মিনান নিসা খদিজা ওয়া মিনাস সিবিয়ান আলী ইবনু আবি তালিব ওয়া হুয়া ইবনু আছরিস সিনিন ওয়া মিনাল আবিদি Bilalun wa minal mawali Zaid ibn Haritha বয়ঃস্বদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরতে খাদিজা রাজিয়া নাবালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হজরত আলী আবি তলেব রাজিয়া তালাহ তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি বয়স ছিল তখন দর মনিতদের মধ্যে হজরতে জায়দ ইবনা হারসা আর গোলামদের মধ্যে হজরত বিলাল রাজিয়া তাল আহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তাহলে সর্বপ্রথম বয়স্ক ইসলাম ধর্ম গ্রহণ কে করেছিলেন পাশে হুজিরাম ওবারিবের নামাজ আদায় করে উভয়জন ফুটতেছিল উপরের দিকে তাকিয়ে হুজুরফাজু আলাই্লামের গরের চাল ছিল খেদুর পাতার ছাউনে দিয়ে তৈরি খেদুর পাতার ছাউনের ফাঁকে ফাঁকে আসমানের তারকা দেখা যায় মিটপিট করে জ্বলতে চাই আল্লাহ আশাকে জিজ্ঞেস করছে আয়সা বলো তো এগুলো কি জ্বলছে মিটপিট করে এগুলো কি দেখা যায় এ আর রসুল আল্লাহ এগুলো তারকা দেখা যাচ্ছে বলতো আয়সা এখানে কয়টা তারকা আছে একটু বলতো এ আর রসুল আল্লাহ এখানে কয়টা তারকা আছে এটা কি কোনো মানবের পক্ষে গোনা সম্ভব তার মানে তুমি বুঝাতে চাচ্ছ যে অগণিত তারকা তো হ্যাঁ হুজুর এখানে অগণিত তারকা আচ্ছা আয়সা বলো এই অগণিত তারকার মতো অগণিত ন্যাক আমার কোন অন্য মত একটু বলতো দেখি আয়সা সিদ্দিকার দিয়ে তালানা মনে মনে ভাবলেন যে আমার আব্বার নাম হজরত আহবুকর সিদ্দিক দিয়ে তালন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই তারকার মতো অগুনিত নায়ক আমার আব্দারেই হবে আর কার হবে তাই আল্লাহর নবীর প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি আয়সার চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ পরে আল্লাহর আয়সা এই অগুনিত তারকার মতো অগুনিত নায়ক আমার উমর ওমরের তো ভান আল্লাহ এই উত্তরটি হজরত আয়সার ও জেলা আনহার মনোভূত হয় নাই এই হয় নাই যেহেতু আল্লাহর নবী তিনের বাপের কথা বলেননি হজরত ওমরের কথা বলেন আল্লাহর নবী চেহারা থেকে সেটাও দাবন করতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আয়সা তুমি কেন এবার চিন্তিত হয়েছ শোনো হাজুর তোমরের ন্যাক এত বেশি তারপরেও তার সঙ্গে তুলনা দেওয়ার মত বস্তু এই পৃথিবীর বুকে আছে তারকা কিন্তু আমার আবু বকরের ন্যাক এত বেশি এত বেশি এদের সঙ্গে তুলনা দেওয়ার মতো বস্তু এই পৃথিবীর বুকে নাই ওনার অনেক বেশি কি পরিমাণ বেশি এটা দেখানোর মতো দুনিয়াতে কোনো জিনিস নেই ওমর এক বেশি কেমন বেশি তারকার মতো বেশি তা এক বেশি কি পরিমাণ বেশি এটা বলা যায় না বেশি এটাই বলা যাবে হেরাশাহ শুধু হজ্রতা অবকর সিদ্ধিক আমার সঙ্গে তিন দিন তিন রাত সৌর পর্বতের গুহায় অবস্থান করেছিল এই তিন দিন তিন রাতের অ্যাবাদর তোমরের সারা জীবনের থেকেও বেশি হওয়া সত্ত্বে জীবন ধর তিনি আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ কিছু হাঁটছেন আর বলছেন আহ তুমি আমার সারা জীবনের আমলগুলো নিয়ে যাও মাত্র তোমার তিন দিনের আমলগুলো আমাকে দাও যে তিন দিন তুমি আল্লাহর নবী একত্রিত করে একটা প্রশ্ন ছেড়ে দিলেন কি প্রশ্ন ছয় মাস আমার সাহাবিরা কে আছে তোমাদের মধ্যে এমন যে আজকে রোজা রেখেছ সব সাবি চুপচাপ কলা আবু বকরি না শুধু রমজান মাসে রোজার উপর কখনো একটু করতেন না মাঝে মধ্যে প্রতি সপ্তাহে সোমবারে শুক্রবারে প্রতি মাসের তিন দিন চার দিন এও আল্লা রোজা রাখতেন নথল রোজাও अपनारोजार मध्य जदि को घाटती देखा देकाले नकल रोजार माध्यम आपनारोजार घाटती गलो भी पूरण आपनार नाजा जो नाजा व्यवस्था भाई फरज रोजार फागे फागे माधे मध्य नकल रोजा रखार चेषा कर आल्ला नबी बोलें आमारी आईकुमान के आमार मध्य एम आज के एकार नाम पड़े সব সাহাবি চুপচা ফল আবু বকরি নানা হজরত আবু বকর দাঁড়িয়ে বলেছেন আমার কোন যদি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজ গ্রহণ করে উহুট পাহা যে পরিমাণ ভারী ওই পরিমাণ ভারী একটা নেক তার ন্যাকের ফাল্লায় তুলে দেওয়া হবে জানাজার নামাজে এত খুবই শত্রুজামির এখন কি আছে আপনার আল্লাহর নবী বলেন কে আছে তোমাদের মধ্যে এমন যে আজকে একজন রুগীর সেবা শুশ্রুষা করেছ সব সাহাবি সুখ সাপ কলা আবু বকরিনা হজরত আবুকার দাঁড়াই বলেছেন আমি আজকে একজন রুবির সেবা শুশ্রূষা করেছি রুবির সেবা শুশ্রূষা করা এটাও আল্লাহর নদীর সুন্নত আজকে দুর্ভাগ্য এটাও আমাদের সমাজ থেকে বিদায় নিয়ে গেছে কেন বিদায় নিয়েছে শুশ্রূষা আমরা করি না আজকে মানুষের ভিতরে মনুষ্যত্ব নেই হিংস্র প্রাণীর গুণ আমাদের সবার ভিতরে চলে আসছে কোনো মানুষ অসুস্থ হইলে আমরা আরো খুশি হই আনন্দিত হই যে মরক সে কি এভাবে আমরা ইয়ে করি খবরদার আমার তাই আল্লাহর নবী বলেন সকালবেলায় যদি তুমি কোনো রুগীকে দেখতে যাও সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সত্তর হাজার নিষ্পাপেরেসটা তোমার মাফের জন্য দোয়া করতে থাকে তাই আমরা দোয়া চাওয়ার জন্য অনেক সময় উদাহি বিশাহের কাছে যাই বড় বড় কীরচারাজ করি কিনা বলে আর উজানি হিসাবে দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে উনি তো মানুষ ঠিক কিনা করুন কিন্তু নিষ্পাপ পেরেস্তা আপনার জন্য যদি দোয়া করে এটা কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ আছে আপনাদের নবী বলেন সন্ধ্যায় যদি কোনো রুগীকে দেখার জন্য যাও পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার নিষ্পাপেরেস্তা তোমার মাছুরাতির দোয়া করতে থাকবে এজন্য আমার ভাইরা দেখবো আমরা রুগীদেরকে কোন মানুষ রুগী অসুস্থ হয়েছে এটা আপনার কানে আসছে যে ওই লোকটা অসুস্থ অন্তত আমি তার কাছে যেতে পারি আর না পারি মোবাইলে যুগ একটা মিনিট একটু ফোনও করতে পারে যে ভাই আপনার কি অবস্থা শুনেছি আপনি নাকি অসুস্থ হয়েছেন কি অবস্থা আপনার আরে মানবতা কাকে বলে মানুষের অন্তর আপনি ক্রয় করবেন টাকা দিয়ে পারবেন না টাকা দিয়ে মানুষকে ক্রয় করা যায় না অন্তর কেড়ে নেওয়া যায় না আপনি যদি মাঝে মাঝে একটু সদাচরণ করেন মানবতা দেখান তখন মানুষের অন্তর চেয়ে নেওয়া যায় আর এই সমস্ত সময়ের উপকার এটা মানুষ কখনো কি করে না একটা লোক রুগী আপনি হাসপাতালে দেখতে গিয়েছেন একটা লোক আপনার বাইর পাশে মৃত্যুবরণ করেছে তার জানা যায় গিয়েছেন কবরকরণ করেছেন এ যে আপনি গেলেন ওখানে দেখবেন তার আত্মীয় স্বজনের সাথে আপনার সাথে এমন একটা সম্পর্ক ঘরে উঠবে এ লোক যদি মানুষ হয় জীবনে আপনার এই অবদান কখনো কখনো ভুলবেন হাসপাতালে শুধু দেখতে পেতেন মাত্র আজকে তো এগুলো নাই হাসপাতালে আসে আমরা জানি কিন্তু আমরা আরো এখান থেকে ও আমার আছে তোমাদের মধ্যে একজন মেস্কিংকে দুঃস ব্যক্তিকে খানা খাওয়াই ছেলে সব চাহিচুক্ত কলা আবু বকরিনানা হজ্রত করে দাঁড়াই বলেছেন ওগু আল্লাহ রসুল আমি আজকে একদম মিস কিংবা খানা খাওয়াই ছিলামেরোটা গুম কে গুণান্বিত হয়েছে বলে আল্লাহর নবী বলেন এরা আমার ফিল মানকান আমার কোনো মতের ভিতরে যদি এই চারটি গুম থাকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে তাও জরত আহবর সিদ্দিক রজি আল্লাহ তালু বহন করেছেন বিয়ের দিন একটা শেরোয়ানি গায়ে দিয়ে দুলে মেয়া পনের বাড়িতে যাই একটা শেরোয়ানি এই শেরোয়ানি আল্লাহর নবী যে শেরোয়ানি গায়ে দিয়ে হজরত খাদিয়ার বাড়িতে গিয়েছিলেন এই সেরোয়াটাও স্বয়ং হজরত আহবর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবীকে দান করেছেন কোন মানের আর কোন গুলের সাহাবি তা আমার ভাইরা হজরতর সিদ্ধিক র আল্লাহর নবী হিজরতের রাত সঙ্গীবে আলোচনা করছি আমি অসুস্থ মানুষ হিজরতের রাত আল্লাহর নবী হজরত আহবর সিদ্দিক রাজি আল্লাহ তাল গরের দরজা গিয়ে নখ করেছেন আহ্বকর বলেছেন লাভদায়িক আল্লাহ বিস্মিত হলেন কিরে আমি রাত তোমার বাড়িতে আসবো তুমি কিভাবে না তবে আজ থেকে ছয় মাস আগে আপনি একটা ভবিষ্যৎবাণী করেছেন আমাকে যে আহ্বকর হতে পারে তোমার নিয়ে একদিন আমাকে গভীর রাত মক্কা ছাড়তে হবে কে বলেছেন এই কথাটি আল্লা নবী কয় মাস আগে এই পবিত্র ওই দিন আমি আমার বাড়িতে এসে আমার যাবতীয় প্রয়োজনীয় আসবাব গোসাইয়া একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া ব্যাগটাকে আমি হাতে নিয়ে দরজার পাশে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি আমার ভিতরে বয় হয় যে আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না কখন আল্লাহর নবী দরজা এসে আমাকে ডাক মারে আর আমি ঘুমে বিভোর থাকি হতে পারে এই সময়ের ভিতরে আল্লাহর নবী দুশ্মনের হাতে ধরা পড়ে যেতে পারে এই কারণে দীর্ঘ ছয় মাস আমি দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় নিয়ে তো রওানায় হলেন তারা হস্তে গিয়েছেন অবশ্যই জানেন সুর পর্বতের ঘুমায় গিয়েছেন কি না সাহেবেরা অনেক পরে সমতল ভূমি থেকে ওখানে যাওয়ার পর তাও ইতিহাসের ভিতরে লেখা আছে হজরতর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহকে কাকে নিয়ে কোলে নিয়ে হজরত হজর পাকিসালামকে গাড়ি উঠেছে সোবাহ আল্লাহ নবীকে কোলে নিয়ে উঠেছে চিন্তাটা করেন কি ভাগ্যবান আর সুভাগ্যবান এই সাহাবি গুয়ার পাশে যাওয়ার পর হজরতাহর সিদ্দিক রাজি আল্লাহ বলে আর রসুল আল্লাহ ঘেরা রসুল্লাহ আপনি একটু অপেক্ষা করুন আমি ভিতরে দেখি পরিবেশটা কেমন আমাদের জন্য আপন সিদ্দিক রাজি আল্লাহ এই বিশাল গুহার ভিতরে ঢুকে হাত গুলিয়ে দেখলেন দেখলো যে আরো ছোট ছোট কিছু ঘট্ট হাত গুলিয়ে দেখলো আরো একটি গর্ত রয়ে গেল কিন্তু গর্তটা কি দিয়ে বন্ধ করবে গামছা কিন্তু আর নাই গামছা শেষ ওই গর্তের ভিতরে মুখে নিজের পায়ের গোড়া রেখে আল্লাহর নবীকে ডাক মালেন ইয়ার রসুল আল্লাহ এখন ঢুকতে পারেন আর কোনো সমস্যা নেই আল্লাহর নবী যেহেতু ছিল পরিস্লান্ত ক্লান্ত গর্তের ভিতরে ঢুকে হজরা তাহ্র সিদ্দিক রাজি আল্লাহ তালু উড়ুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ওই যে গর্তের মুখে পায়ের গোড়ালি দেখেছিলেন। গর্তের ভিতর থেকে একটি সাপ উনাকে এসে দংশন করলেন সাপের বেতা উনি মানুষ তাও পক্ষ সিদ্দিক রাজ আনন্দ মানুষ পায়ে ব্যথা লাগাটা এটা স্বাভাবিক ব্যথা হজম করতে পারল না চোখ থেকে অনিচ্ছেদৃত ভাবে এক কোটা পানি যেহেতু আল্লাহর নবীর চেহারা হলার কোলের উপরে আল্লাহর নবীর কপালে পড়ে গেলেন আল্লাহর নবীর তো আমার আর আপনার মতো এভাবে এমনভাবে ঘুমায় না যার দুনিয়ার কোনো খবর থাকে না চোখেরও তো অনেক কপালে পড়ার সাথে সাধ্যে আল্লাহর নবীর চোখ খুলে বলেছেন আহ বকর মা দা কোন জিনিসে তোমাকে কাঁদাচ্ছে কেন কাটছ ইয়ার রসুল আল্লাহ আমি তো কাটছি না যদি নাই কেঁদে থাকো চোখের পানি কেন পড়াতো ইয়ার রসুল আল্লাহি বলার কোন ইচ্ছা ছিল না কিন্তু আপনার আল্লাহর নবী আপনার সঙ্গে কথা গোপন করে রাখা যায় না বেয়া দুই হতে পারে ইয়ার রসুল যে গর্তের মুখে আমি পায়ের গোড়ালি রেখেছি ওই গর্তের ভিতর থেকে একটি সাপ আমার পায় দংশন করেছে আর রসুল আল্লাহ বেটা সহ্য করতে পারলাম না ভুল বছত আপনার খুব আবার চোখের পানি পড়ে আপনার ঘুম ভেগে গেল বেদবি হয়েছে ও আল্লাহ রসুল আমাকে ক্ষমা করবেন আল্লাহর নবী ফায়ের গোড়ালিটি টান মেরে ক্ষত স্থানে কিছু তুতুমুবারক লাগিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেছে সুবাহান আল্লাহ এটা ছিল আল্লাহর নবীর মৌজার গোড়ালিটি তাম দেওয়ার পরে ভিতর থেকে একটি সাপ বেরিয়ে আসতো বেরিয়ে বলছেন আল্লাহর নবীকে যখন সালাম করলেন নবী বললেন রাখো তোমার সালাম আগে বলো আমার আবু পুকুরকে কেন তুমি দংশন করেছিলে রসুল আল্লাহ আমি কোনো সাপ নই আমি হচ্ছি একটি জিন আজ থেকে প্রায় ছয় বছর আগে হজরত এইসা আলা নাবি না শোনার পর আমি আর দেরি করলাম না আমি আমার বাড়ি ঘর আস্তানা ছেড়ে এই গুহার ভিতরে আমি জিন আশ্রয় নিলাম পরে চিন্তা করলাম আমি জিন যদি এই ভিতরে বসে থাকি আল্লাহর নবী হয়তো আমাকে দেখে নাও ডুবতে তো পারে এই জন্য আমি ছাপের সুরত ধারণ করে কিছুটি ভিতরে গর্ত করে গর্তের ভিতরে আমি আশ্রয় নিলাম দৈনিক একবার আমি ওই গর্তগুলোর থেকে বেরিয়ে দেখি যে নবী আসছে কিনা কারণ বাস্তু শুনেছে কার মুখ থেকে হয়তো বিশা আল্লাহাল তো সালামের মুখ থেকে এ একদম নবীর কথাই তো এটা তো আর মিথ্যা হতে পারা ইয়ার আল্লাহি দৈনিক এভাবে আমি একবার একবার বেরিয়ে দেখি আমি আমার নিয়ম মতে যখন আজকে বের হওয়ার চেষ্টা করলাম বের হতে পারলাম না আমার মুখ ভুল বছত আমার দাঁত লেগে সেখানে দংশন করি নাই দয়া করি ওগো আল্লাহ রসুল আমার সালাম তুবু আপনি গ্রহণ করু আমার ভাইরা আহবক সিদ্ধিক্রিয়ালাম দুঃখে দুঃখে আল্লাহর নবীর জন্য জীবন কত কষ্ট করেছেন নিজের জীবনের মায়া পর্যন্ত আর ইতিহাসের মধ্যে আছে যখন এবার যাচ্ছিল একবার আমার ডাইন পাসে যাও আবার বাম পাশে যাও সামনে যাও পিছনে যাও তার কারণ কি খুব আল্লাহর সুর আমি আপনার ডাইনে জন্য যাই মাঝে মাঝে ওই দিক থেকে আমার কাছে বয়ের আশঙ্কা হয় ওই দিক থেকে কোনো ভুলি আছে কিনা এই আমি ওই দিকে দাঁড়াই যে গুলি আসলে আসো আমি আবদ্ধ করে জান খেতে পারে তারপরে আলমের কোন সমস্যা যেন কি আমি আবার এই দিকটাকে মাঝে মাঝে কি মনে করি ভয়ঙ্কর মনে করি পাশে আবার দাঁড়ায় এই জন্য সামনে এসে দাঁড়ায় আল্লাহর নবীর কথা দুনিয়ার সব কিছু শুনেছে সাপে শুনেছে ঋণে শুনেছে অতচ আল্লাহর নবী সাপের কি নবী নাকি মানুষের নবী না মানুষের নবী অমা সবার জন্য হচ্ছে রহমত আর মানুষের জন্য আল্লাহর নবী নবী হিসেবে ফেরিত হয়েছে সব কিছু আল্লাহর নবীর কথা শুনেছে গাছে শুনেছে খাতরে শুনলো কিন্তু যে মানুষের নিকট নবী প্রেরিত হয়েছিল। ওই মানুষ নবীর কথা কি করে না মানুষ শুনে না আল্লাহর নবী হজরতের ওসমান রজি আল্লাহ এবং হজরত উমর রজি আল্লাহ তালাহাম এবং আহবর সিদ্দিক রজিয়াল্লাহ তালাম এই চারজন মিলে একবার উহুদ পাহাড়ে উঠেছে উহট পাহাড়ে উঠার পর উহট পাহাড় নাড়া চাড়া শুরু হয়েছে আল্লাহর নবী বলেন উস্কুলিয়া উহু ফালাইল্লা নসিদ্ধি কোন অহিদান এদের উহুত তুই কেন এইভাবে নাড়া চাড়া করছিস তুই কি জানা তোর উপরে একজন নবী দাঁড়িয়ে গেছে এবং একজন সিদ্ধিক দাঁড়িয়ে গেছে এবং দুজন শহীদ দাঁড়িয়ে গেছে নাড়া বন্ধ কর আল্লাহর নবীর এই ঘোষণার সাথে সাথে উহত পাহাড় নাড়া চাড়া বন্ধ করি স্থির হয়ে গেল তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কথা পাহাড়েও কি আমার ভাইরা তো বলতেছিলাম আল্লাহ আল্লাহ অনেক ছোট বড় সফর করেছেন এই সফর গুলোর মধ্যে উল্লেখযোগ্য মাত্র দুইটা সফর এক সফর ছিল উদ্যোজকতের সফর মক্কা থেকে আর সে মহাল্লা আরেকটা সফর ছিল মক্কা থেকে মোদিন দুই সফরের দুজন সঙ্গী ছিল আল্লাহ নবী যখন মক্কা থেকে আর সে গিয়েছিল তখন সফর সঙ্গী ছিল হজরত জিব্রিল আমিন আর মক্কা থেকে যখন গিয়েছে। তখন আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন হজরত আহ বক্পর সিদ্দিক রাজি আল্লাহ তালা মক্কা থেকে যে আরশে মোয়াল্লাই গিয়েছিল এটা ছিল ওনার খুশির সফর খুশির সফরের বন্ধু ছিল আহ আরে জিব্রির আর দুঃখের সফরের বন্ধু ছিল কে আহ বক্কর সিদ্দিক রজি আল্লাহ জিদিল আমিন আল্লাহ সাল্লা এটা অন্য সময় বিস্তারিত বলবো পাচমিক বলছি আল্লাহর আর জিভিল যখন উদ্যোজকদের ভ্রমণ করছিল সিদ্ধুল মমতা এটা কোন জানোয়ারের নাম ইনশাল্লাহ একদিন বোঝাবো সিদ্ধুল মমতা এটা সপ্তাহ আকাশ লক্ষ্য লক্ষ কোটি কোটি মাইল উপরে এটা হচ্ছে নিম্ন জগৎ আর উদ্যোজগতের বর্ডার সিদ্ধরতুল মমতাহা মানে সীমান্তের বড়ই গাছ সিদ্ধুল মমতা জিপ্রাইলের বাড়ে জিবদিল আল্লাহ সাল্লা সালাম সিদ্দরতুল মমতাহায় যাওয়ার পর আল্লাহ নবীকে বলেছেন যেতে হবে আপনার সাথে সামনে অগ্রসর হতে কি আপনি একাই যেত কেন তিনটি কারণ বসাইলেন জিয়া রসুল এই তিনটি কারণ কারণের জন্য আমি আপনার সাতার উপর যেতে পারবো না আল্লাহে হে বেরাম কে দর সিদের মাম বদ গুপ্তে চালা রে বাই হারাম কে আই হামেলে বসে বর তর আগার তার রেমু এব পারে বসু পারাম সুরের লি আমি আপনার সাথে যাব না তিনটা কারণের তিন কারণের প্রথম কারণ এতক্ষণ আপনার সাথে সফর সঙ্গীর প্রয়োজন ছিল এখন আর প্রয়োজন নাই এখন আর কি কেন প্রয়োজন নাই সেটাও বলবো পরে দ্বিতীয় কারণ মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে যায় তখন যে দেশ থেকে যায় ওই দেশের পাসপোর্ট লাগে আর যে দেশে যাব ওই দেশের কি লাগে বিশা লাগে পাসপোর্ট আর বিশা ছাড়া যদি কোনো মানুষ বর্ডার অতিক্রম করে আর যদি ওইদিন দিন বর্ডার রক্ষীরা গরম থাকে তাহলে বর্ডার রক্ষীরা সঙ্গে সঙ্গে গুলি মেরে তাকে শেষ করে দেয় ও আল্লাহ রসুল এই চিদ্রতুল মন্ত পর্যন্ত আসার জন্য আল্লাহাদ আমাকে অর্ডার করতেন তার থেকে উপরে আল্লাহাদ আমাকে যাওয়ার জন্য অর্ডার করে নাই ও আল্লাহ রসুল যদি এই চিদ্রতুল মন্ত থেকে একটা ফসম আমলে সাম্য অগ্রসর হই আল্লাহর নূরের তাজাল দিতে আমার এই ছত ডানা দলিপুরে বর্ষ হয়ে যাবে তার মানে জিবরা লেডেই বুঝাচ্ছেন রিয়া রসুল থেকে উপরে যাই তাহলে আমার জানের উপর খতরা আছে বলেন আমার জানের উপর কি কথা বলেন না কেন। উপরে গেলে আমি ধ্বংস হয়ে যেতে পারি এই আমি আপনার সাথে কি যেতে পারবো না আমার ভাইরা আল্লাহর নদীর সঙ্গে যখন আহবকর সিদ্দিক রজ্লাহ তালা মক্কা থেকে মোদিনায় গিয়েছেন তখন এই ধরনের একটা জানের উপর খতরা ছিল কিনাই বলেন না কেন ছিল না আহবকর যখন আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছিলেন না আপনি একাই হিদর করেন আমি আপনার সঙ্গে যেতে পারবো না যদি যাই তাহলে শত্রুদের তলোয়ার আঘাত আমি মরে যেতে পারি কি কর নিজের দানের মায়া করছি কি আহবর ডিপ্রেন তো যদি নিজের মায়া করি তো আমি আর সিদ্ধা থেকেও করেছি তাহলে বলেন জিব্রাইল ভালো নাকি আহ্বকর ভালো জিব্রাহ হচ্ছে নূরের তৈরি একজন ফেরেস্তা ও নুরা নেই আর আহ্বকর হচ্ছে মাটির তৈরি একজন মানুষ এই ঘটনা থেকে নুর আর মাটির ব্যবধান পাওয়া যায় যে নূর থেকেও মাটির দাম উঠি উঠি গুনে কি তাহলে এখন আছেন প্রাসঙ্গিক আল্লাহ নদীকে নুরের তৈরি বললে আল্লাহ নদীর দাম বাড়বো নাকি মাটির তৈরি করলে দাম বাড়বো হ্যাঁ এতো কথা বুঝছেন আপনারা নুরের থেকে যেহেতু মাটির দাম কুঠিগুণে বেশি এই জন্য আল্লাহর নদীর মান পারবে যদি বলা হয় যে আল্লাহর নদী কিসের তৈরি আপনি এত আসে কে আসছেন আল্লাহর নবী নিজেকে আমি মানুষ আমি মাটির তৈরি আর আমার নবীর নুরুত তৈরি কি সমস্যা কি বড় যদি বেশি মহব্বত করি মা করে তাহলে এটা থাকিনি না সরি এত মহব্বত দেখানোর দরকার নাই কোরআন হাবিব যেভাবে মহব্বত করার জন্য করছে ওভাবে মহব্বত করবে নিজের মন গড়া নদীকে মহাপত করা এটা মহাপত নয় এটা হচ্ছে মহাপতের নামে ছয় দান যাই হোক আমার ভাইরা সিদ্ধিক্রা পাই না সে আহ জীবনে যত মানুষ আমার উপকার করেছে আমি সবার উপকারের প্রতিদান দুনিয়াতে দিয়ে কিন্তু আমার আহ্বকর তুমি আমার যত উপকার করেছো একটা উপকারের প্রতিধান আমি তোমাকে দুনিয়াতে দিতে পারি নাই আল্লাহ তোমাকে আমি তোমার এই দিন সত্য থেকে তা ভাইরা আহ প্রস্তুতি রজি চালানো এত দামি কেন হয়েছে আলোচনা শুরুতে বলেছি ওনার ভিতরে কয়টা গুণ ছিল বলে না কয়টা গুণ একটা ছিল নবীর অনুকরণ আরেকটা ছিল নবীর মহাপর কি শুধু নবীর মহাপদ ছিল নাকি অনুকরণও ছিল সবাই বলেন মহাপত ছিল অনুকরণও ছিল যদি শুধু মহাপদ থাকে নবী আর অনুকরণ না থাকে এটা আপনাকে অতি সোজা জাহান নামের দিকে নিয়ে যাবে যেন মহাপত থাকতে হইব অনুকরণ কাটতে হবে নবীকে ভালোবাসেন সুতরাং নবীর আদর্শকেও আপনাকে পছন্দ করতে হবে নবীকে ভালোবাসেন তবে দায়ের কথা ছিল আপনার গায়ে আগুন ধরে নবীকে ভালোবাসেন আর যদি দত্তরখানের কথা বলা হয় আপনার গায়ে আগুন ধরে নবীকে ভালোবাসেন আর ইসলামের কথা বললে আপনার গায়ে আগুন ধরে আপনার হাঁচের আবু আহবার আবু তলেবের সাথে হবে এ কথা সের আবু তলেব আল্লাহর নবীর লালন পালন করছে সবাই জানো নাই এই কথাটা আল্লাহ নবীর লালন পালন করছে কি কোন আবু তলেব আরে আট বছর লালন পালন করছে ইসিম ভাতি দেখে কত কোলে কাছে নিয়েছে কত চুম খেয়েছে ওনার কোনো গাল মোবারকের আর মানুষ যখন একটা বাচ্চাকে মহাপত করা তখন শুধু তার মুখে চুমু দেয় না দেখবেন তার কোন অঙ্গুটিতে আপনার কাছে মোটেও লজ্জা লাগে না যেখানে আর এটা তো আর কোন সাধারণ বাতি যেন ঠিক কিনা এখন ইসমাতুল্লিলি আবু তলেব আরে আবুল আল্লাহর নদীর দুশ্মন ছিল একদিন আবু লাহারা এত সুন্দর এই দুনিয়ার থেকে যদি একশো বছরের জন্য বৃষ্টি বন্ধ হয়ে যায় এরপরে তোর চেহারাটাকে যদি এবার আসমানের দিকে তুলে ধরি আল্লাহর কাছে ফুরিয়ত করি আল্লাহ আমাদের দিকে না তাকাইয়া শুধু এই চেহারার দিকে তাকাইয়া আপনি বৃষ্টি দেন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যাবে ইয়েম নেই দূর হয় আজকে মৃত্যুর আগে আপনার একটু উপকার করবে এটাই আসল উপকার এটাই কি কম আর একটা লোকরা আপনি দুই কোটি টাকা দিচ্ছেন এটা কিন্তু এত বড় উপকার নয় কিন্তু একটা লোককে নামাজি বানাই দিচ্ছেন এটাই হলো সব কি কম একটা লোক নামের যাত্রী আমার কানে কানে আমি শুনি আর কেউ শোনা লাগবে না আপতে কয় আল্লাহ শুনবে কিনা বলে তো আর এত দূরে কোনো দরকার নেই উধবার মক্কার সমস্ত লিডার আবু তহলেবের বসে আছেন আমার কানে গানে এটা মাঝে মাঝে প্রয়োজন কিন্তু মূলত জিকির কোনটা এটাই মূলত কালিমা যে একবার পড়ে একবার বলেন বাতি এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি মরি তাহলে আমার নামে আমার মৃত্যুর এই জন্য আমার বাতিজা ইন্নার আ বাতিজারে আমি সরণের উপর আগুনকে প্রাধান্য দিলাম যার নামে যেতে রাজি আছি তারপরেও কলঙ্কময় জীবন নিয়ে আমি মরতে রাজি না ইসলাম ধর্ম গ্রহণ করছে নাকি ভাই বলেন এই আবু তহলেব আল্লাহ নবীকে আলম পালন করেছে আবু তহলেব কত নম্বরের বেহেস্তি একটু বলেন তো আপনারা আরে করুজন না কথা এই আবু তহলেব বেহেস্তি নাকি তাহার নামের খড়ি আপনাদের তো একটু প্রশ্ন আসার কথা যে কিরে এই লোক আল্লাহর নবীকে আট বছর আলম পালন করছে তারা দেহে কত লক্ষ চুমু দিয়েছে এ আবু তহলেব তো জান্ কথা কিন্তু সেই কেন জানামে গেল একটাই মাত্র তার কারণ নবীর মহাপত ছিল তবে নবীর আনুগত্য সে আমাদের ভিতরেও যদি নবীর মহাপত থাকে রবি বলে কি লাফালাফি আয়ে বাপরে বাপ জিলেপির আলুয়ের তক্কাডুকি কারে ঘর যদি নবীকে মহাপত করেন আর আনুগত্য না করেন আমার আর আপনার ভবিষ্যৎ হবে আবু তালে আর আবুল্লাহামের ভবিষ্যৎ আল্লাহ হবুল আলমিন সাহাবাইকেরাম যেভাবে আল্লাহর নদীকে ভালোবেসেছেন আমাদেরকে ওইভাবে ভালোবাসার তহিক দিয়ে দেয় ওয়া ফের দাওয়ান আলমিন তারা শুনুন কোয়ালে